সুরা আলহদী আহমান রহীম আল্লাহ নামে সদ্দা আকাশমন্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে তার সব কিছুই আল্লা তাল পবিত্রতা এবং ঘোষণা করে তিনি মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়ের আসমান সমূহ ও জমিনের সার্বভৌমত্ব তাঁরই জন্যে তিনি জীবন দান করেন তিনি মৃত্যু ঘটান তিনি সবকিছুর উপর চূড়ান্ত ক্ষমতা পান তিনি আদি তিনি অন্ত তিনি প্রকাশ্য তিনি অপ্রকাশ্য এবং তিনি সর্ববিষয়ে সম্মুখ অবহিত وَالَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ سَنُيَأْتِيهِمْ بِالْآيَاتِ مِن بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَيُحِيطُونَ بِكَ مِنْ كُلِّ جِهَةٍ ۖ وَلَا تَجِدُ لَهُ مَلْجَأً no महान सत्ता जिन छह दिन आसमान समूह सृष्टि करा कि प्रवेश करूमि आसमान जा बर्षित है जेमन आर आसमान दिखे जाओ अवगत आम जेखने क्यों तुम्हारे साथ ही आल्ला तारा কিছুই দেখছেন আসমান সমূহ জমিনের সার্বভৌমত্ব তার জন্য কারণ প্রতিটি বিষয়ে তার দিকেই ফিরিয়ে নেওয়া হবে তিনি রাতকে মিশিয়ে দেন দিনের সাথে আবার দিনকে মিশিয়ে দেন রাতের সাথে তিনি মনের কোণে লুকিয়ে থাকা বিষয় সম্পর্কেও সম্মুখ অবগত রয়েছেন 111. وقد أخذ ميساقكم إن मध्य जरा इमान आनबीवर निर्धारित पथे अर्थ व्यय कर जिन्हे देखो तरह एक महा पुरस्कार तुम्हारे एक ही हल तुम्हरा क्यों आल्लमान आनचोना विशेषकर যখন স্বয়ং আল্লাহর রসুল তোমাদের ডাক দিয়ে বলছেন তোমরা তোমাদের মালিকের প্রতিশ্রুতি সত্তা যিনি তার বান্দার উপর সুস্পষ্ট আয়াত নাজিল করেছেন যেন তিনি তোমাদের জাহেরিয়াতের অন্ধকার থেকে ইমানের আলোর দিকে বের করে নিতে পারেন আল্লাহ তালা সত্যি তোমাদের প্রতি পরম দয়ালু معي. وَمَا بَلَّغْتُمْ أَنَّ تُنْفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلَن تَنفِقُوا إِلَّا مِمَّا তোমাদের একই হল তোমরা কেন আল্লাহর পথে অর্থ ব্যয় করতে চাও না অথচ আসমান সমূহ জমিনের সব কিছুর মালিকানা এক আল্লাহ আল্লাহতালার জন্যে তোমাদের মধ্যে তারা কখনো একই রকম মর্যাদার অধিকারী হবে না যারা বিজয় সাধিত হওয়ার আগে আল্লাহ পথে ব্যয় করেছে এবং ময়দানে সংগ্রাম করেছে तर मर्दा जरा विजय साधित अर्थ व्यय करके उत्तम पुरस्कार प्रदान वादा दिए मूलत तुम्हारा जा अल्लाह तलापर्के पूर्णांग भाव ज्ञात रही فنضاعفه له وله أهر كريم يوم <ترح> يَوْمَ يَقُونُ الْمُنَافِقُونَ وَالْمُنَافِقَاتُ لِلْمَانِ a um. আছে যে ব্যক্তি আল্লাহকে ঋণ দেবে এমন উত্তম ঋণ যার বিনিময়ে আল্লাহ তালা পরকালে তাকে কয়েক গুণ বাড়িয়ে দেবেন এবং তার জন্য থাকবে আরো বড় ধরনের পুরস্কার যেদিন তুমি ইমানদার পুরুষ ও ইমানদার মহিলাদের এগিয়ে যেতে দেখতে পাবে দেখবে তাদের সামনে দিয়ে এবং তাদের ডান পাশ দিয়ে নূরের এক জ্যোতিও এগিয়ে চলছে এ সময় তাদের উদ্দেশ্যে বলা হবে আজ সুসংবাদ তোমাদের জন্য আর সে সুসংবাদ হচ্ছে জান্নাতের जर पादेश दिए सूपी और झर्णाधारा बुते थकने तुमरा अवस्थान कर अनंतकाल ये चरम साफल्यद मुनाफेक पुरुष और मुनाफेक नारी ईमानदार बोल तुम्हरा दिखे एक तुम्हारे नूर थे किचुटा हम आलो ग्रहण करते तक बला तुम्हारा आज पेचने फिर जाओ एवं पार्डे से आलो सन्धान करो অতপর এদের উভয়ের মাঝখানে একটি প্রাচীর করিয়ে হবে। এতে একটি থাকবে, থাকবে যার ভেতরের অংশে আর তার দিকে থাকবে তখন মোনাফেক দল ইমানদারদের ডেকে বলবে আমরা কি দুনিয়ার জীবনে তোমাদের সাথে ছিলাম না তারা বলবে হ্যাঁ অবশ্যই ছিলে। তবে তোমরা নিজেরাই নিজেদের গোমরাহিদ বিপদে বিপদগ্রস্ত করে দিয়েছিলে তোমরা সবসময় সুযোগের অপেক্ষায় থাকতে নানা রকমের সন্দেহ পোষণ করতে আসলে দুনিয়ার মোহ তোমাদের সব সময় প্রতারিত করে আসছিল আর এভাবে একদিন তোমাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর ফয়সাল এসে হাজির হল এবং প্রতারক শয়তান তোমাদের আল্লাহ আল্লাহতালা সম্পর্কেও ধোকায় ফেলে রেখেছিল অতঃপর আজ আজাদ থেকে বাঁচানোর জন্যে তোমাদের কাছ থেকে কোন রকম মুক্তিপণ গ্রহণ করা হবে না আর না তাদের কাছ থেকে কোনো রকম মুক্তিপণ গ্রহণ করা হবে যারা আল্লাহ তালাকে অস্বীকার করেছে আজ তোমাদের উভয়ের ঠিকানা হবে জাহান নামের আগুন আর এই আগুনই হবে এখানে তোমাদের একমাত্র সাথী কত নিকৃষ্ট তোমাদের এই পরিণাম إِنَّ الْمُفْلِحِينَ وَالْمُفْلِحِينَ وَالْمُفْلِحِينَ وَالْمُفْلِحِينَ وَأَنْ قَرَضُوا ইমানদারদের জন্যে এখনো কি সে সেক্ষণটি এসে পৌঁছয়নি যে আল্লাহর আজাবের স্মরণে আল্লাহ তারা যা কিছু নাজিল করেছেন তার স্মরণে তাদের অন্তরসমূহ বিগলিত হয়ে যাবে এবং সে কখনোই তাদের মতো হবে না যাদের কাছে এর আগে আল্লাহর কেতাব নাজিল করা হয়েছিল অতঃপর তাদের উপর এক দীর্ঘকাল অতিবাহিত হয়ে গেল যার ফলে তাদের মনও কঠিন হয়ে গেল এদের মধ্যে এক বিরাট অংশই নাফর মান থেকে গেল তোমরা জেনে রেখো তালাই এ ভূমিকে তার মৃত্যুর পর পুনরায় জীবন দান করেন অবশ্যই আমি আমার যাবতীয় নিদর্শন তোমাদের জন্য খুলে খুলে বর্ণনা করেছি যাতে তোমরা অনুধাবন করতে পারো যেসব পুরুষ ও নারী অকাতরে আল্লাহর পথে দান করে এবং আল্লাহকে উত্তম ঋণ প্রদান করে তাদের সে ঋণ আল্লাহ তালার পক্ষ থেকে বহুগুণ বাড়িয়ে দেয়া হবে উপরন্তু তাদের জন্য থাকবে আরও সম্মানজনক পুরস্কার আর যারা আল্লাহর উপর ইমান এনেছে ইমান এনেছে তার রসুলের উপর তারাই হচ্ছে যথার্থ সত্যবাদী যারা তাদের মালিকের সামনে সত্যের পক্ষে সাক্ষর দান করবে তাদের সবার জন্য রয়েছে তাদের মালিকের পক্ষ থেকে পুরস্কার এবং তাদের নিজেদের নূরও যা তাদের সাফল্যের প্রমাণ বহন করবে অপরদিকে যারা আমাকে অস্বীকার করেছে এবং আমার নিদর্শন সমূহকে মিথ্যা সাব্যস্ত করেছে তারা হবে জাহান নামের বাসিন্দা وذا كان been والله لا يحب كل مر তোমরা জেনে রাখো এ পার্থিব জীবন খেলাধুলা জাক জমক প্রদর্শন, পরস্পর অহংকার প্রদর্শনের প্রতিযোগিতা ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়ানোর চেষ্টা সাধনা ছাড়া আর কিছুই নয় এ যেন আকাশ থেকে বর্ষিত এক পশলা বৃষ্টি যার উৎপাদিত ফসলের সমাহার কৃষকের মনকে খুশিতে ভরে দেয় অতঃপর সে ফসল ঘরে তোলার উপযোগী হলে একদিন তা শুকিয়ে যায় এবং আস্তে আস্তে তুমি দেখতে পাও তা হলুদ রং ধারণ করতে শুরু করেছে তার তা অর্থহীন ঘড় গুটায় পরিণত হয়ে যায় পার্থিব পার্থিবের চেষ্টা কর্মকাণ্ড ছাড়া আর কিছু থাকবে আল্লাহর পক্ষ থেকে তার ক্ষমা ও সন্তুষ্টি সত্যি কথা হচ্ছে দুনিয়ার এই জীবন কতিপয় প্রতারণার সামগ্রী বই কিছুই নয় অতএব এসব অর্থহীন প্রতিযোগিতা বাদ দিয়ে তোমরা তোমাদের মালিকের পক্ষ থেকে সেই প্রতিশ্রুত ক্ষমা ও চিরন্তন জান্নাত পাওয়ার জন্য এগিয়ে যাও এমন জান্নাত যার আয়তন আসমান সমান প্রশস্ত তা প্রস্তুত করে রাখা হয়েছে সব মানুষদের জন্য যারা আল্লাহ আল্লাহতালা ও তার পাঠানোর রসুরের উপর ইমান এনেছে মূলত এ হচ্ছে আল্লাহ আল্লাহতালার এক অনুগ্রহ যাকে তিনি চান তাকে তিনি এই অনুগ্রহ প্রদান করেন আর আল্লাহ তালা হচ্ছেন মহা অনুগ্রহশীল सामग्रिक भाव गोटा दुनिया व्यक्तिगत भाव तुम्हारे जन विपर्ये ग्रंथे लिखे जाते तुम्हारे जाविधा हारिए गांज तुम्हारा अफसोस ना करो आल्ला तुम्हें जाते तुम्हारा बस हर्षोत्फुल्ल ना हो आल्ला এমন সব লোকদের ভালোবাসেন না যারা অধ্যত্ত ও অহংকার প্রদর্শন করে আল্লাহ তাদেরও না যারা নিজেরা কার্পন্ন করে আবার অন্যদেরও কার্য করার আদেশ দেয় যে ব্যক্তি জেনে গুছিয়ে আল্লাহর হুকুম থেকে মুখ ফিরিয়ে নেয় তার জানা উচিত আল্লাহ আল্লাহতালা কারোই মুখাপেক্ষী নন এবং তিনি মহান প্রশংসায় প্রশংসিত أدين فيه بأس شر অবশ্যই আমার রসুলদের কতিপয় সুস্পষ্ট নিদর্শন সহ মানুষদের কাছে পাঠিয়েছি এবং আমি তাদের সাথে কিতাব পাঠিয়েছি আরো পাঠিয়েছি আমার পক্ষ থেকে এক ন্যায়দণ্ড যাতে করে মানুষ এর মাধ্যমে ইনসাফের ওপর পারে তাদের জন্যে আমি লোহা নাজিল করেছি যার মাধ্যমে এক দিকে যেমন রয়েছে বিপুল শক্তি অন্যদিকে রয়েছে মানুষের বহুবিধ উপকার সব এসবকিছুর উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যমে আল্লাহ তালা জেনে নিতে চান কে আল্লাতলা ও তার রসুলকে না দেখেও সাহায্য করতে এগিয়ে আসে বস্তুত আল্লাহ আল্লাতালা প্রচন্ড শক্তিমান ও মহা পরাক্রমশালী আমি নুহ ও ইব্রাহিমকে আমার রসুল হিসেবে প্রেরণ করেছি এবং তাদের উভয়ের বংশধরদের মাঝে আমি নৌবোধ ও কেতা প্রেরণের ব্যবস্থা করে রেখেছি অতঃপর তাদের মাঝে কিছু কিছু লোক সঠিক পথ অবলম্বন করেছে অবশ্য তাদের অধিকাংশ লোকই ছিল নাফরমান তারপর তাদের বংশে একের পর এক আমি অনেক রসুলই প্রেরণ করেছি তাদের পরে এক পর্যায়ে আমি মরিয়াম পুত্র ঈশাকে রসুল বানিয়ে পাঠিয়েছি এবং তাকে আমি হৃদায়তের গ্রন্থ ইঞ্জিল দান করেছি এর প্রতিষ্ঠায় যারা তার আনুগত্য করেছে তাদের মনে তার প্রতি দয়া ও করুণা দান করেছি তার অনুসারীদের অনুসৃত সন্ন্যাসবাদ আসলে তারা নিজেরাই এর উদ্ভব ঘটিয়েছে আমি কখনো এটা তাদের জন্য নির্ধারণ করিনি আমি তাদের শুধু বলেছিলাম আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে অতপর তারা এর যথাযথ হক আদায় করেনি তারপর তাদের মধ্যে যারা ইমান এনেছে তাদের আমি যথার্থ পুরস্কারই দিয়েছি কিন্তু তাদের অধিকাংশ লোকই ছিল নাফরমান তোমরা পথ চলতে সক্ষম হবে উপরন্তু তিনি তোমাদের যাবতীয় গুনা খাতা মাফ করে দেবেন আল্লাহ তালা ক্ষমাশীল ও পরম দয়ালু আহলে কেতাবরা যেন কথাটা ভালো করে জেনে নিতে পারে आल्ला तला सामान्यतम अन्ग्रह तधिकार नहीं जबीय अन्ग्रह से तो सम्पूर्ण आल्ला तला हाथी जाच्छा ताके अनुग्रह दान करें मूलत आल्लामहान अनुग्रहशील